ফুলভর্তি গাছ বহুকাল আগে ভারতের এক স্থানে আলাইমা নামের এক ধনী ব্যবসায়ী সমুদ্রপথে ইউরোপ ও মধ্য এশিয়াতে পাড়ি দিল তার জরির সুতির এবং উল ঘোড়া আর রত্ন বিক্রি করতে তখনকার দিনে এই যাত্রা পুরো করতে কয়েক মাস সময় লেগে যেত তাই তারা রওনা দেওয়ার দিনে ব্যবসায়ীর জিজ্ঞেস করলাই মা তুমি তো কয়েক মাসের জন্য যাচ্ছ তুমি তো বললে না যে তোমার বাড়ি তোমার সম্পত্তি তুমি আমাদের মধ্যে কাকে দেখাশোনার দায়িত্ব দিলে আচ্ছা তুমি ঠিক একটি সাধারণ পশু পালক আর তুমি কিনা তোমার সব সম্পত্তি ওর উপরে ছেড়ে যাচ্ছ হ্যাঁ যদি সব কিছু চুরি করে পালিয়ে যায় ও হলো আমার খুব ভালো বন্ধু মা শুধু সমান মানুষেরাই বন্ধু হতে পারে তুমি একটা চাকুরের প্রতি যতই দয়ালু হও না কেন একজন চাকর কখনো বন্ধু হতে পারে না আমি এটা মানি না তাই ব্যবসায়িক বন্ধুরা তাকে নিয়ে গেল যেখানে গধুলি লগ্নি বট গাছের নিচে বসে বুদ্ধ ধর্মপ্রচার করছিলেন তারা বুদ্ধকে সব ঘটনা খুলে বলল ওকে বলুন প্রভু ওর সমস্ত সম্পত্তি দেখাশোনা করার জন্য কিভাবে এক গরিব চাকরের উপর ভরসা করতে পারে এটা কি বোকামি নয় বিশেষত যখন আমরা ওর বন্ধু যারা সমপরিমাণ সম্পত্তির মালিক ওর অনুপস্থিতিতে সবকিছু দেখাশোনার দায়িত্ব নিতে রাজি বুদ্ধ মৃদু হাসলেন আর তাদেরকে একটা গল্প বলে শোনালেন বহু যুগ আগে বেনারসে এক রাজা থাকতেন রাজা বাগান করতে ভালোবাসতেন আর তিনি তার রাজপ্রাসাদের বাগানে অনেক ভালো সময় কাটিয়ে দিতেন যেখানে তিনি ভালোভাবেই সমস্ত ফুল গাছ আর গুলমের পরিচর্যা করতেন সেখানে একটা গাছ ছিল যেটাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন ফুল ভর্তি গাছ কেউ জানত না গাছটা কতটা পুরনো ছিল কিন্তু এটা বাগানের মাঝখানে বৃহদাকৃতি দৈব দৈত্যের মতো অবস্থিত ছিল যার শিকড় মাটির বহু গভীরে চলে গিয়েছিল আর তারা বলতো এর শিকড় স্বর্গ অব্দি গেছে পুরো বেনারস শহর এই ঐতিহাসিক গাছটিকে নিয়ে গর্বিত ছিল যাদের মধ্যে কেউ কেউ মনে করত হাজার বছরেরও বেশি এটির বয়স যে কেউ এটা দেখতো এর শক্তি আর আকারের খুব প্রশংসা করত যারাই এটা দেখতো এর প্রতি এত অভিভূত হয়ে যেত যে কেউ এর গোড়ার কাছে গজিয়ে ওঠা একগুচ্ছ কুশ ঘাসকে খেয়াল করল না একদিন রাজা এবং রানী রাজপ্রাসাদের প্রধান ঘরে বসে বসে চা পান করছিলেন যখন হঠাৎ করে প্লাস্টারের কিছু টুকরো ভেঙে রাজার গায়ে রাজা ওপরের দিকে তাকালেন আর ছাদে ভাঙন দেখতে পেলেন যেটা অনেকগুলি পিলার যেগুলি দিয়ে ছাদটা ঝুলে আছে তার দিকে চলে গেছে এটা স্পষ্ট ছিল যে পিলার ভাঙতে শুরু করছিল আর যদি সেটা পাল্টানো না হয় তাহলে ছাদ আর পুরো বাড়িটি ভেঙে পড়ে গিয়ে ভেতরে সবাইকে মেরে ফেলতে পারে রাজা বিপদের আশঙ্কা করতে পেরে সঙ্গে সঙ্গে তার নিজের চাকর এবং ছুতরকে বাড়ির বাগানে পাঠালেন একটি শক্ত গাছ খোঁজার জন্য যেটা দিয়ে অনেকগুলি পিলার বানানো যাবে চাকরেরা পুরো বাগান খুঁজল আর এই খবর নিয়ে এলো ফুল শক্তপোক্ত গাছ বড় তুমি ঠিক বলছো তো আমরা বাড়ির বাগানের প্রত্যেকটা গাছ ভালোভাবে ভাবে দেখেছি কিন্তু ওর মধ্যে কোন গাছই ততটা শক্ত না শুধু ওই ফুলভর্তি গাছটাই শক্ত এছাড়া আর কোনো উপায় ছিল না আমি আমার প্রিয় গাছটিকে বাঁচানোর জন্যে আমার বাড়িতে থাকা এতগুলো মানুষের ঝুঁকি নিতে পারবো না ঠিক আছে তাহলে কেটেই ফেলো ফুলভর্তি গাছের আত্মা এবং প্রকৃতপক্ষে বাকি গাছ ও পাখিদের আত্মারাও বুঝতে পারছিল যে কোনো বিপর্যয় আসতে চলেছে যে ওই ঐতিহাসিক দৈবিক ফুলভর্তি গাছটি কেটে ফেলা হচ্ছে পাখিরা কিচির মিচির বন্ধ করে দিল বাতাস বাওয়া বন্ধ হয়ে গেল বাগানটা একটা বিশ্বাদ আর প্রাণহীনতায় সিক্ত হয়ে উঠল সেই সময় কুশ ঘাসের আত্মা ফুলভর্তি গাছকে বলল পরের দিন যখন উঠারেরা গাছটি কাটতে এলো আর তাদের উঠার দিয়ে গাছের ওপর আঘাত করতে গাছটা মনে হয় গেলতে শুরু করেছে দেখো গাছের ছালে রং হ্যাঁ আর এখানটা নরম লাগছে আমরা কিন্তু এই গাছটা কাটতে পারবো না কারণ এটা বড় পিলার বানানোর মতো মজবুত হবে না দেখো আমাদের গাছটা কাটা ঠিক হবে না বুঝলে যখন কাঠুরেরা চলে গেল পাখিরা আবার ডাকতে শুরু করলো বাতাস গাছের শাখায় শাখায় নাচতে শুরু করলো আর এটা মনে হচ্ছিল যে কেউ হয়তো বাগানে নতুন জীবনের সঞ্চার করেছিল ফুলের গাছটি তার নিজের শক্তি সৌন্দর্যতা আবার ফিরে পেল বাকি গাছগুলো এইসব দেখে চমকে গেল ফুল গাছ তুমি তো একদম ঠিক হয়ে গেছো। কিন্তু তুমি কিভাবে তোমার কাণ্ডকে পচালে শাখায় বসে নিজের রং পরিবর্তন করে কাণ্ডের পচে যাওয়া রং ধরতে সাহায্য করেছে আর যখন কাঠুরেরা সেটা দেখে তখন আমার কাণ্ড নরম হয়ে গেছিল বুঝলে কাঠুরেরা কাণ্ডের যেখানে হাত দিচ্ছিল তাই ওরা কাণ্ডে হাত দেবার বদলে গিরগির নরম গায়ে হাত দিচ্ছিল বুঝলে আর ভাবছিল কাণ্ড নরম হয়ে পচে গেছে সত্যি একুশ যখন আমরা বড় গাছের আমাদের থামিয়ে দিলেন বন্ধুত্ব আর বিশ্বাস তার সাথেই তৈরি হয় যে জ্ঞানী আর বিশ্বাসযোগ্য হয় আত্মজ্ঞান ও বিশ্বাসযোগ্যতা কোনোদিন মানুষের পদমর্যাদার উপর নির্ভর করে না তার বদলে বরং সম্পদ মর্যাদা বয়স বা কার্যের মতো বাহ্যিক রূপ না দেখে আমাদের সহজাত গুণগুলিকেই সবসময় দেখা উচিত এটা শোনার পর ব্যবসায়ী হাসল কারণ তার বন্ধুরা অপমানিত আর লজ্জিত হয়ে বুদ্ধের কাছ থেকে চলে গেল তারপর আর কোনোদিন তারা কোন মানুষকে টাকা আর পদমর্যাদার ভিত্তিতে যাচাই না করে বরং সেই মানুষের মধ্যে থাকা গুণগুলি দেখত আর যদি মানুষটি জ্ঞানী ও দয়ালু হয় তাহলে তার প্রতি সম্মানের সাথে ব্যবহার করত